আমাদেরকে আজকে এখানে নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে আল্লাহর জন্য কিছু সময় বের করা তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হব আলোচনা করা হবে এই বিষয়টার সঙ্গে আমরা প্রত্যেকে জড়িত তবে পার্থক্য এই কুল আলিয়া শাহিল প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো জড়িত এ বিষয়টার নাম হলো আসক্তি আসক্তি কেউ যখন আসক্ত হয় তখন তাকে বলা হয় অ্যাডিক্টেড যুবক হলে পোন আসক্তি সে পোন অ্যাডিক্টেড মাস্টার বেসন অ্যাডিক্টেড অথবা নেশা শক্ত আর নেশা শক্তি নেই পারবে দুর্ঘটনা ঘটাবে এরকম সুযোগও সে পাবে না জানে এ পর মন কুৎকুত করে जन रास्ता घाटे दाड़ क्या डाक चिंता दसक्ति बुरा बाच्चा मानुष हम गेम आसक्ति ছোট বাচ্চারা গেমে আসক্ত গেম ছাড়া কিছু বুঝে না দেখা যায় যে এমনও হয় যে বাচ্চা খানা খায় না অথবা কথা শুনে না মোবাইলটা হাতে দিয়ে দিলে খানা খাচ্ছে বেশ দুই বছর কিংবা তিন বছর আগে আমাকে এক ভাই শোনাচ্ছিল তার সন্তানের খবর রোজের সন্তানে বয়স চার বছর সাড়ে চার বছর আগে বুঝি নাই এই পাঁচ ছয় মাস থেকে তো করছি এখন বাচ্চার হাতে যদি হিন্দি গান না দেয় সেখানা খায় না গেম গেম দিল খায় না পুরান তাল বা অন্য কোনো কিছু দিল খায় না ও হিন্দি গানটা দিতে হবে এটা আসক্তিড বাচ্চা মোবাইল আমরা অনেক দিন দাঁড়াচ্ছি বিভিন্ন সিরিয়ালে আসক্তি সিরিয়াল এখন বিভিন্ন সিরিয়াল আছে হিন্দি সিরিয়াল তো আছেই কত বছর আগে শেষ হয়ে শুরু হয়েছে আল্লাহ জানে আমরা ওগুলোতে অনেকে আসক্ত আসক্তি ও হিন্দি ফিল্মেড এভাবে আমরা প্রত্যেকে যদি চিন্তা করি मत मौलान मौलवी होता है मौलवी सहेबान मौलवी सहेबा जा শানটা হুজুর টাইপের তবে আমরা প্রত্যেকে আসক্তিটা মধ্যে সৃষ্টি করে রেখেছেন সুতরাং আসক্তি যদি আপনি বলেন যে আমি সম্পূর্ণরূপে বিদায় দিয়ে দিব গাড়ির মডেল চেঞ্জ করার আসক্তি ব্র্যান্ডেড জামা পরার আসক্তি আরো যত আসক্তি আসক্তি বলে না এটা আগ্রহ আগ্রহ যেমন কেউ গরু গোস্ত পছন্দ করে তো কেউ আম পছন্দ করে এটা আসক্তি না এটা হলো খান হালাল খাদদের প্রতি ठीक है आग्रह दोष दी आग्रह थे एक जिन एक आग्रह थे আসক্তিটা কেন আসক্তিটা হলো মানুষের স্বভাবজাত হতে সম্ভব নয় ইসলাম কি চায় ইসলাম বলে এটাকে নিয়ন্ত্রণ করো এটাকে ঘুরিয়ে দাও তোমার মধ্যে যেই স্বভাবটা আছে এই স্বভাবটাকে ভালো দিকে নিয়ে যাও তোমার এই নফসের চাহিদা আসক্তি এটা কিন্তু চলমান তুমি চাইলেও এটাকে বন্ধ করতে পারবে না তবে এটা দৃষ্টান্ত হলো আটা পিসে যে ওই চাকরির মতো আটা পিসার চাকির মতো চাকরির নিচে যদি আমরা গম রাখি আটা বের হবে বালু রাখলে বালিবের হবে ইট রাখলে ময়লা বের হবে ময়লা রাখলে ময়লা বের হবে তা আমরা যদি আসক্তির নিচে দিনের আসক্তিগুলো রেখে দিতে পারি নাক আমলের প্রতি আগ্রহ আসক্তি জায়গায় যদি আগ্রহ এনে দিতে পারে। হালাল জিনিসের প্রতি আগ্রহ যদি আমরা এটা এনে দিতে পারি তাহলে এই জিনিসটাই আমাদের অনেক সুন্দর কাজে দিবে। এই জিনিসটাই আমাদের মধ্যে দুইটা আসক্তি একটা হলো পর নারীর প্রতি পর নারীর আকর্ষণ এটা সবচাইতে বেশি প্রবল আমাদের মধ্যে এই আসক্তির রোগে সবাই রুগী যুবক এই আসক্তির রোগে রোগী হলো ইন্টারনেটের মাধ্যমে আর পুরান যারা সিনিয়র তারা এই আসক্তিতে রোগের রুগী হল খবর দেখার নামে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অথবা রাস্তায় চলাচলের মাধ্যমে কিন্তু আসক্ত তাহলে এটা হলো এক নম্বর পর নারীর প্রতি আসক্তি অনুরূপভাবে পর নারী পর পুরুষের প্রতি আসক্তি। এটা এক এক নম্বরে। যে নম্বর আসক্ত আল ইসলাম এই আশঙ্কাটা পনেরো শত বছর আগে করেছেন বলেন তো এই যে কথাগুলো বলা হচ্ছে এ কথাগুলো আমাদের দরকার আছে কিনা চিকিৎসার দরকার আছে নি বলেন নবী সাল্লা ইসলাম পনেরো শত বছর আগে বলে গেছেন নবীজে বলেন মা তারাকাত আমি আমি চলে যাওয়ার পরে আমার উন্মতের জন্য সবচাইতে ক্ষতিকর ফিতনা যেটা রেখে যাচ্ছি সেটা হল একজন পুরুষের জন্য একজন নারীর প্রতি আকর্ষণ কত বড় বড় সুফি সাহ কে রাস্তা থেকে হটিয়ে দেয় এ নারীর আকর্ষণ কত বড় বড় আল্লাহওয়ালাকে রাস্তা থেকে হটিয়ে দেয় নারী আকর্ষণ অনেক বড় বড় মানুষকে রাস্তা থেকে হটিয়ে দেয় নারীর প্রতি আকর্ষণ আমরা একজন বুজুগের একটা ঘটনা শুনি তিনি তার সঙ্গপঙ্গ নিয়ে এবং মরিদান নিয়ে যাচ্ছিলেন হজে হজে যাওয়ার পথে তিনি দেখলেন একটা মেয়ে শুকুর চড়াচ্ছে মেয়েটা যথেষ্ট সুন্দরী মেয়েটা যথেষ্ট সুন্দরী মেয়েটার প্রতি তার চোখ পড়ে গেল ए मेर प्रेम आसक्त हो गलिक्टेड हो गई आज प्रश्न कर हजुर अमुक हिंदू मेयर प्रेमे तो पड़े गेसि विसलमान य प्रेम ना मुसलमान को विव्ला दे আমাকে দায়িত্ব দিয়েছে পর নারী থেকে দূরে থাকা আর সে যে মুসলমান হবে বাস্তবে মনের দিক থেকে এর কি নিশ্চয়তা বরং নব্বই ভাগ আশঙ্কা দশ ভাগও আমি রাখতে পারবো না বরং বলব আটানব্বই ভাগ নিরানব্বই ভাগ আশঙ্কা হলো সে তোমাকে হিন্দু বানিয়ে ছাড়বে কারণ মানুষের স্বভাব হল মানুষ যখন সঙ্গে থাকে সংস্পর্শে থাকে সহবতে থাকে তখন দ্বিতীয় ব্যক্তি যদি ভালো হয় তার স্বভাবটা খারাপ লোকটা গ্রহণ করে একটু দেরিতে সময় নেয় অক্ষান্তরে ভালো লোকটা যদি সে নফসের গোলাম হয় ওই খারাপ লোকের স্বভাব গ্রহণ করে খুব দ্রুত কারণ নেল যায় উপরের দিকে আর বদ আমল যায় বলেন তো গতি উপরের দিকে বেশি না নিচের দিকে বেশি একটা জিনিস ছাড়লে তখন নিচের দিকে তা আসে আর উপর দিকে দেরিতে যায় ওই যে এক আল্লাহর বন্দা আল্লাহর বড় মহাদ্দেশ ছিলেন ওনাকে জিজ্ঞেস প্রাসঙ্গিক একটা কথা আর এটার সাথে আলোচনার সাথে সম্পৃক্ত নয় তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে টয়লেটে বসে জিকির করা যাবে কি না তো টয়লেটে বসে মুখে জিকির করা তো যাবে না কিন্তু তিনি বলতেন যে যাবে মনে মনে জিকির করা যাবে এটা সবাই বলেন এবং জিকিরটা করতে হবে অন্যতম সেখানে নানা ধরনের কুচিন্তা মাথায় আসে বসে করতে হবে, মনে মনে জিকির করতে হবে আল্লাহর সামনে আমি বসে আছি এটাই আমার হাকিকত ল্যাংটো হয়ে বসে থাকা এভাবে আমার পেট থেকে নাপাক যাচ্ছে আমি এটাই এটাই আমার পরিচয় এটা অহংকার কমবে আর পাশাপাশি জিক্রে কালবি জারি রাখা মুখে জিকির নিষেধ কিন্তু ওই মহাদেশ বলতেন যে মুখে করা যাবে যা উপর দিকে আর না পাকি যায় নিচের দিকে একটার সাথে একটার কি সম্পর্ক যেটা বলতে চেয়েছিলাম যে হয়। স্থায়ী হয় এবং আমলের যে প্রভাব এটা খুব দ্রুত ছড়ায় দ্রুত এটা তৈরি করে যেমন ধরেন একটা খুব সুন্দর পরিবেশ এই পরিবেশটা হয়তো ঘটতে হয়তো দশ বছর লেগেছে একজন এসে হঠাৎ করে একটা ঝগড়া দিয়ে দিল কতক্ষণ লাগলো বলেন ঝগড়াটা তৈরি করতে কতক্ষণ লাগছে মিনিট বছরের প্রভাব তাহলে বোঝা গেল বদ আমলে তাসির বেশি বদামলের তাসির। আপনি এক শিশি আতর রাখেন আর পাশে এক শিশি হাগু রাখেন ময়লা রাখেন আপনার নাকে কোনটার গন্ধ আগে আসবে ময়লাটার গন্ধ আগে আসবে তাহলে বুঝা গেল ছড়ায় এ কারণে দুনিয়ার মধ্যে পদভষ্ট লোকের সংখ্যা বেশি আর আল্লাহ নবী সালামকে আল্লাহ বলেছেন যে আপনি অধিকাংশের মানুষের কথা শুনবেন না কারণ অধিকাংশ পদভ্রষ্ট যাই হোক তাহলে বিপরীত লিঙ্গের প্রতি নব্লা ইসলাম এটাকে আসক্তির তালিকায় এক নম্বরে রেখেছেন আমি যেটা বলতে চেয়েছিলাম কি যেন ওই যে আল্লামা ইসফাহানির কথা তিনি যাচ্ছিলেন তো এখন গিয়ে ওই খ্রিস্টান মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করল এরপর হল কি ঘটনা বলতে গেলে মূল আলোচনা যেতে পারবো না শুধু এতটুকু বুঝেন ওই খ্রিস্টান মেয়ের পাগল হয়ে তার প্রেমে পাগল হয়ে তার হাজার হাজার মুড়িদ লাখ লাখ মুড়িদ সেগুলোকে পিছনে রেখে দিয়ে সব কিছু পিছনে রেখে শেষ পর্যন্ত ওই মেয়ের বাবা যখন প্রস্তাব দিল আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে সেটাও করে চলছে এবার চিন্তা করেন যে এই আসক্তিটা কত মারাত্মক পর্যায়ের পর নারীর প্রতি আকর্ষণ কত সুন্দর সংসারকে ধ্বংস করে দেয় কত সুন্দর পরিবেশকে ধ্বংস করে দেয় কত ন্যাক্কার মানুষকে শয়তানের গোলাম বানিয়ে দেয় পর নারীর প্রতি আসক্তি দ্বিতীয় পর্যায়ে যে আসক্তিটা প্রবল নবী সাল ইসলাম বলেন সেটা হলো নেশা আপনি পর্নারীর প্রতি আকর্ষণের কারণে যুবকরা পণ মু আমার কাছে এসে এক যুবক তবা করছিল এবং বুয়েটের টিচার আমি মনে এটা আপনাদেরকে বলেছি যুবক হল বুয়েটের টিচার বলেন কোনো ছোটখাটো প্রতিষ্ঠান বুয়েটের টিচার এসে আমার কাছে তবা করছে এবং তার বক্তব্য হল সে সেই এই আসক্তিতে এইন্টারমিডিয়েট থাকতে ইন্টারমিডিয়েটের সময় থেকে সে জড়িত এবং তার বক্তব্য হলো তখন থেকে এখন সে বোয়েটের শিক্ষক এখন পর্যন্ত সে কবে রাতে ঘুমিয়েছে ভুলে গেছে কথা বুঝেন আল্লাহ মাফ করুন এমন হতে পারে যে আমাদের মধ্যেও কোনো যুবকদের যুবকের সাথে এই ঘটনাটা মিলে যাচ্ছে আপনার জন্য আমার জন্য হয়তো গল্প হইতে পারে কিন্তু কারো জন্য এটাই বাস্তব হইতে পারে হয়তো এমনটাই মিলে যাচ্ছে তার বক্তব্য বলে সে কবে রাতে ঘুমিয়েছে সে ভুলে গেছে ইসলাম ট্যাম্প তার অন্তরে আছে জন্য কখনো কখনো সেই বিভিন্ন করেন ইন্টারমিডিয়েট থেকে শুরু করে বইটের টিচার হওয়া পর্যন্ত কত বছর সময় লাগে বিশাল সময়ের ভিতরে সেই কবে রাত ঘুমিয়েছে গেছে তাহলে তার আশুক্তিটা কি পর্যায়ে ছিল এটা হলো তার দুষ্টমি করার জন্যই নাকি আমি আপনি বিরক্ত হলে কি দুষ্টামি বন্ধ করবে তাহলে মেনে যাওয়াটাই হলো স্বাভাবিক সহজ বাচ্চা দুষ্টামি করবে এটা যদি আপনি মনের দিক থেকে মেনে যান তার কাজে তো দুষ্টি বাচ্চা নিয়ে আসো তারপর আরেকটা নিয়ে আসছে নিয়ে আসার পর কোলে উঠে দিল ধরে দাড়ি ধরে টান তখন তিনি বলেন ইয়ে বাচ্চা বাচ্চা তো এটাকে বলে বাচ্চাদের দুষ্টমি যদি না করে যে বাচ্চা দুষ্টমি করে না সে মেধাবী হয় না দুষ্টমি করা এটা তার ভালো দিক যে সে মেধাবী হবে সে কাজে কর্মক্ষম হবে এটা তার একটিভিটিজ পুরো পূর্ব লক্ষণ এজন্য এটাকে ইতিবাচক ভাবে দেখবেন এবং চেষ্টা করবেন যে এটাকে ইতিবাচকভাবেই পরিচালিত করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তো কি যেন বলতেছিলাম আসক্তি নবজ্লাহ আল ইসলাম দ্বিতীয় তালিকাতে যেটা এনেছেন আসক্তির দ্বিতীয় তালিকাতে সেটা হলো মাদকাস নেশা এবং নবী সাল ইসলাম বলেন যে যে এই নেশাতে যে লোক পড়ে যায় তার জন্য আর অপরাধ দেখাইতে হয় না জাতীয় অপরাধ তার থেকে এবার ঘটতে থাকে। সমস্ত অপরাধের মূল হলো এটা এগুলো এর পরের তালিকা তাহলে দুইটা হলোই প্রধান একটা হলো প্রতি আকর্ষণ আসক্তি আর আরেকটা হলো নেশা আল্লাহর কাছে বানা চাই আমার ধারণা আল্লাহ ভুল করুন আমার ধারণা মতে আমরা সবাই কম বেশি এই রোগে রোগী কোনো কোন গুনাতে গুণাতে আসক্ত চিন্তা করেন শুনেন একটা কথা এবং খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে গুনাগুলো আমাদের মাঝে মাঝে হয়ে যায় এই গুনাগুলো নিয়ে কোনো টেনশন নাই কেন টেনশন নাই কারণ এই গুনাগুলো তবা নেকা আমল এই যে মসজিদে আসা যাওয়া করছি এই যে একটা নেক আমল করছি এই যে একটু কান্নাক করে দিচ্ছি এই যে একটু আস্থা ফোরার বলছি এই লজ্জিত হয়ে যাচ্ছি এই যে এই আমলগুলোর কারণে এই আমুল গুলোর এই গুনাগুলো একেবারে মিটে যায় এগুলো থাকে না আমাদের জীবনের জন্য সবচাইতে ভয়াবহ কোন গুণাগুলো আমাদের জীবনের জন্য সবচাইতে যে গুণাগুলো সেই গুণাগুলো হলো সবচাইতে ভয়াবহ একজন মানুষ এরকম খুব কম হবে যে হাজার হাজার গুনার হাজার হাজার আইটেমের গুনার কারণে সে জাহান্ন গেছে এরকম কম হবে একই আইটেমের গুনা এক আইটেমের গুণা বারবার যে একজন গুণা করে একটা ওই গুণাটা তার চারিদিকে ঘিরে ফেলে একটা বাউন্ডারি তৈরি করে দেয় এখন আর এই বের হতে পারে না এখান থেকে আর বের হতে পারে না আল্লাহ বলেন এরাই শোনো এরাই উল্ল এ জাতীয় গুনার কারণেই। এই গুণাটা নিয়ে তো করব। করবো এটাও ভয়ের তবে এত ভয়ের না এটা জীবনের একটা স্বাভাবিক অংশ গুনা হয়ে যাওয়া কেউ যদি বলেন যে গুণা হয় না তাহলে তাকে আল্লা বলেন যদি তোমাদের কাছ থেকে গুণা না হয় আমি আরেকটা জাতি তৈরি করব যাদের গুণা হবে আমার কাছে মাফ চাইবে আল্লাহর কাছে সরি বলা আল্লাহ খুব পছন্দ করেন এজন্যই আমাদের গুণা হয় আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ খুব ভালোবাসেন তহাকারিকে ফেরেস তারা লজ্জিত হয়ে কানতে পারে না অন্য কারণে পারে কিন্তু গুনার কারণে লজ্জিত হয়ে যে কান্নাকারি করা এটা তারা পারে না এজন্য আল্লাহর কাছে কান্নাকাটির ডিমান্ড বেশি কারণ যে জিনিসের আবার যে জিনিসের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম ওই জিনিসের দাম বেশি একদিকে আল্লাহ তাল্লার কাছে এটা ডিমান্ড বেশি আরেকদিকে সাপ্লাই কম ইসলাম বলেন যে এক ফোটা দাও এতই দাম এতই দাম এতই দাম হার্নার তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয় দাম বেশি তো এই যে এই গুণাগুলো যেগুলো আমাদের হঠাৎ হঠাৎ হয়ে যায় এই গুনাগুলো নিয়ে খুব একটা কারণ নাই। এটা আমাদের জীবনের একটা পার্ট জীবনের একটা অংশ গুনাটা হয়ে যাবে আর না আসু মিনান আবু আলো না নাসিন। নাস মানে মানুষ আরবিতে নাজ বলে নাজ শব্দটা এসেছে নিসিয়ান থেকে নিসিয়ান মানে ভুল করা তো মানুষ মানেই ভুল করবে মানুষ মানেই তার গুণ হবে আল্লাহ তালা আমাদেরকে আয়াত শিক্ষা দিয়েছেন কি রব্বানা আল্লাহ যদি ভুলি যাই অথবা ভুলে করে ফেলি যদি ভুলে যাই অথবা ভুলে করে ফেলি তাহলে মাফ করে দেন মানুষ বলতে এরকম হবে একবারে নির্দিষ্ট করে দিতে পেরেছি আল্লাহ মাফ করুন আল্লাহর কাছে পানা চায়। যদি কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে কোন কারণে যাবে রাস্তায় হাট হেটেছেন আর হঠাৎ একটা গুণা হয়ে গেছে ওই গুনার কারণে না মাস পর একটা হয়ে গেছে ওই কারণে না। আপনি চিন্তা করেন আপনি কোন গুনাতে আসক্ত সুদের কারবারে ঘুষের কারবারে কুদৃষ্টিতে অনাসক্তিতে না আপনার সিরিয়াল দেখাতে আপনি কোন গুনাতে আপনি আসক্ত আপনি ফাইন্ড আউট করেন করার পর আপনি আল্লা পানা চাই যদি জাহান নামে যেতে হয় তাহলে এই গুণাটার কারণে যেতে হবে বাকিগুলো হলো এই গুনার প্রতিক্রিয়া নামাজে কেন মনোযোগ আসে না ওই যে রাতের দুইটার গুণাটার কারণে কেন জি কিরে ভালো লাগে না ওই যে রিমোট কন্ট্রোল কারণে না বাকিগুলো হলে সবের প্রতিক্রিয়া কিন্তু একটা গুণা যেটাতে আমরা অভ্যস্ত একটা বা দুইটা যে যে কয়টাতে অভ্যস্ত ওই গুণাটাই হলো যাওয়ার কারণ আমাদেরকে ওই গুণার থেকে বের হয়ে আসার তহফিক দান করুন সবাই কেন হয় বিভিন্ন জিনিসে অ্যাডিক্টেড কেন হয় কেন হয় এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এটা সহজেই বের করতে পারব যে চিকিৎসাটা কি হবে কেন হয় মানুষ এরকম আসক্ত হওয়ার পিছনে মৌলিক কারণ হলো ছয়টা মূল কারণ কয়টা বলেন এক নম্বর সেটা হলো ইমানি দুর্বলতা ইমানি দুর্বলতার কারণে বিভিন্ন গুণাতে সে আসক্ত হয়ে যায় বিভিন্ন গুণাতে সে জড়িয়ে পড়ে একজন মানুষের যে ইমান দুর্বল এর তিনটা আলামত বলেন কয়টা আলামত তিনটা একটা আলামত হলো সামর্থ্য থাকা সত্ত্বেও পারে এরপরও সে যে গুনায় আসক্ত সে গুনা সে ছাড়বে না এটা হলো ইমানই দুর্বলতার এক নম্বর আলামত সে পারে রাতের দশটা বাজে ওয়াইফাইটার লাইন অফ করে দিয়ে মোবাইল সুইচ অফ করে ঘুমিয়ে পড়বে বিছানা ধরবে এরপরে দোয়া দুরুদ পড়লে তার ঘুম চলে আসবে এটা তার দ্বারা সম্ভব অসম্ভব নয় সেটা করবে না সে অপেক্ষায় থাকবে সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষায় থাকবে স্মার্টফোনটা হাতে নেওয়ার রাতের বারোটায় বাজে উঠে রাতের একটায় প্রথমে ফেসবুক চালাবে বা অন্যগুলা চালাবে এরপর যখন রাত্র দা হাত গভীর হবে তত সে অষ্টার গভীরের ভিতরে ঢুকতে থাকবে এটা সে বের হতে চায় না সে কিন্তু পারে একজন লোক পারে যে আমি রাস্তায় অবনত হয়ে চলবো পর্ণালির প্রতি আমি দৃষ্টি দিব না সেটা পারে কিন্তু মনের কুৎকুতানের কারণে পারে না তাহলে এগুলো হলো একটা গুণা থেকে সে বের পারে সে যে গুণা তারা অ্যাডিক্টেড সে গুণা থেকে সে ইচ্ছা করলে বের পারে এরপরও সে তার শক্তিটাকে তার সামর্থ্যটাকে সে কাজে লাগাচ্ছে না এটা এক নম্বর আলামত হলো কেন কাজে লাগাচ্ছে না এর কারণ হলো কাজে লাগানোর জন্য শক্তির অভাব এটা হলো এক নম্বর কারণ তাহলে ইমানই দুর্বলতার এক নম্বর আলামত হলো যে গুণাতে আমি অভ্যস্ত সেই গুনা থেকে আমি বের হতে পারছি না কেন একজন লোক সুদের কারবার করে বলেন তো যদি সে সেই সুদের কারবারটা বন্ধ করে সেকে মারা যাবে না খেয়ে মারা যাবে দুর্ভিক্ষ দেখা দিবে তার জীবনে তাহলে সুদের কারবার কেন ছাড়ে না সে ছাড়বে না তার সিদ্ধান্ত থেকে ফিরে আসবে না সত্ত্বে এখান থেকে আসে প্রচন্ড রূপে দুর্বল দুই নম্বর আলামত হলো নফসো চাইবে তার নেতো রুগী বলন্ত একজন রুগীর কাছে ভালো খাবার মনে হয় যদি সে জ্বর আক্রান্ত হয় তাহলে তার কাছে সুস্বাদু খাবারও কি মনে হয় তিতা মনে হয় এখন এই তো রোগী কারণ এই তো এখন এর কারণে এর কাছে নেক আমল ভালো লাগবে না নেক পরিবেশ ন্যাক মজলি ভালো লাগবে না বরং তার কাছে এগুলো গায়ের কাটা মনে হবে এখন পরিবেশের কথা শুনলে তার তার চুলকানি শুরু হবে আর ঘি হজম হয় না এদের চরিত্র হয়ে গেছে কুকুরের মতো এজন্য এখন ন্যাক আমলের মতো ঘি এদের পেটে হজম হয় না আল্লাহ বলেন বালহুম কেক এজন্য এদের কাছে এখন ঘি হজম হয় না এটা হলো আলামত হল তার ইমান প্রচন্ড রকম দুর্বল যে নে আমলপতি তার কোন প্রকার আগ্রহ অনুভব হবে না বরং ধীরে ধীরে আমলপতি তার অন্তরের মধ্যে এক প্রকার বিদ্বেষ তৈরি হবে তিন নম্বর হলো তিন নম্বর হলো হকদারের কাছে তার আমান সে পৌঁছে দিবে না মানে কি অর্থাৎ সে হারাম উপায়ে উপার্জনের ভিতরে ব্যস্ত থাকবে হারাম ইনকামের ভিতরে সে ব্যস্ত থাকবে এই আলামত হলো এটা আলামত হলো যে তার ইমান রূপে দুর্বল তাহলে একজন লোক একটা গুনাতে আসক্ত হয়ে যাওয়া এর প্রধান কারণ কি ইমানে দুর্বলতা বলেন প্রধান কারণ কি ইমানে দুর্বলতা দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হলো সঙ্গ। সঙ্গ অসৎসঙ্গ বুঝেননি স্বামী ভালো বউটা খারাপ কদিন পরে স্বামীটাও নষ্ট হয়ে যায় স্বামীটা ভালো স্ত্রীটা ভালো স্বামীটা খারাপ কদিন পরে স্বামী আর জাগা মতো স্ত্রীর জাগা মতো থাকে না হয়তো বাবার বাড়িতে তাহার পড়তো স্বামীর কাছে আসছে কিছুদিন একসাথে রয়েছে এখন দুটাই নষ্ট হয়ে গেছে এটাকে বলো অসৎসঙ্গের এটাকে কি বলে সঙ্গ। এটাই কি বলে অসৎসঙ্গ সঙ্গের কারণেও একজন মানুষ একটা গুনাতে জড়িয়ে পড়তে পারে একটা ঘটনা মনে পড়ল বর্তমান বিশ্বের অন্যতম আলেমী দিন ডক্টর মোহাম্মদ আল আরিফি আমি ওনার একটা বয়ানে শুনছি উনি একটা ঘটনা বলেন এবং আপনাদেরকে মনে আমি এর আগেও শুনিয়েছি এক যুবক শেখের কাছে খুব লজ্জিত হয়ে आसलो ए कान्न काटे शुरू कर दिल शेख के बोल विपदे आदम बंधु मारा गार बु कबरे चले गु ए तो कबरे चले गुर इमेल आईडी तर विभिन्न आईडी এক আইডি আমি খুব টেনশনে আছি খুলে বলো কি ঘটনা শেক বললেন যুবকটি বলল আমরা কিছু বন্ধু বান্ধব ছিলাম তে একটা সময় আমরা সবগুলোই নামাজ কালাম পড়তাম ভালো ছিলাম কিন্তু কোথেকে আমাদের সাথে একটা খারাপ বন্ধু জুড়ে গেল কিভাবে যেন জুড়ে গেল টের পাইনি তো সে বিভিন্ন সময়ে আমাদেরকে স্মার্টফোনে বিভিন্ন জিনিস দেখাতো। বন্ধু বান্ধব অকৃত্রিম সম্পর্ক হয় তখন আমরাও তার পাল্লায় পড়ে মাঝে মাঝে এগুলো দেখা শুরু করে দিলাম একটা সময়ে এবার স্যার সাধারণ জিনিস দেখায় না আমাদেরকে একেবারেই খারাপ অশ্লীল মুভিগুলো দেখানো শুরু করেছে সরাসরি এরকম জিনিসগুলো দেখানো শুরু করেছে। তখন আমরা প্রথম প্রথম তাকে বকাঝোকা করতাম কিছু ওয়াজ নসিহত করতাম কিছু উপদেশও দিতাম এগুলো ভালো না ভাই ঠিক হয়ে যাও মনে মনে আবার চাইতাম যে একটু যেন দেখি একদিন দুই দিন এরকম হতে হতে একটা পর্যায়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন সব বন্ধু মিলে আমরা একসাথে বসে একবারে গ্রুপিং ভাবে ওই যে গ্রুপ স্টাডির নামে এগুলো হয় আর কি বুঝলেন না গ্রুপ স্টাডির নামে এগুলো হয় এরপর আনুষ্কার বিপদে পড়ে এগুলা বিপদে আগেই পড়ে গেছে বহুত আগেই বিপদ জাহির হয়ে পরে আর কি তো আমরা এটা দেখতাম একদিন আমরা বললাম যে বন্ধু তুমি দেখি নতুন নতুন জিনিস আনো ঘটনা কি কোথায় পাও এগুলা আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করিতে এগুলো না তুমি এখন এর মধ্যে তারাও হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছে এখন তুমি যে দেখি নতুন নতুন জিনিস আনো ঘটনা কি কোথায় পাবো এগুলা তো বন্ধু বলল যে আমি একটা ওয়েবসাইডের হয়েছি আর যখনই একটা নতুন ভিডিও আপলোড হয় আমার কাছে নোটিফিকেশন আসে আর আমি সেটা পেয়ে যাই আমরা আগ্রহ প্রকাশ করলাম আমাদের কেউ সাবস্ক্রাইবার বানিয়ে দাও ডলার খরচ হবে এরপরে বন্ধু আমাদেরকে যুক্তি ডলার খরচের দরকার সঙ্গে সঙ্গে তোমাদের যাবে। ফরওয়ার্ড করে দিব আমি বা কিছু একটা করে দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা আমার মতো দেখতে পারবা আল্লাহর কি হুকুম খুব ভালো করে বুঝি এটা হয়তো আমি আপনাদেরই গল্প শোনাচ্ছি এমন হইতে পারে যে এটা আমাদের কারো জীবনের জন্য বাস্তবতা এমনও পারে। আমাদের কোন যুবকের জন্য হয়তো এটা বাস্তবতা তো এরপরে হলো কি আমার ওই বন্ধু হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল হঠাৎ বাসের তলায় পিষ্ট হয়ে একেবারে সেখানেই জাগাতেই সে মারা গেল বন্ধু তো কবরে চলে গেছে কিন্তু সে কি করে গেছে জানি না কোন একটা অটো সিস্টেম করে গেছে তার আইডি থেকে নোটিফিকেশন আসা বন্ধ হয়নি এখন ওই ওয়েবসাইটে যতটা ভিডিও আপলোড হয় তোর সঙ্গে সঙ্গে আমাদের আইডিতে নোটিফিকেশন চলে আসে এখন আমার বন্ধু কবর থেকেও আমাদের কাছে কোন মুভির নোটিফিকেশন পাঠাচ্ছে আমার তো ভয় হয় যে এইটার কারণে আমার কি হয় এজন্য আমি তবা করতে এসেছি তো শেখ আরিফি বললেন কাজটা তো একেবারেই সহজ ওয়েবসাইট কর্তৃপক্ষের কাছে তোমরা মেইল করো যে আমরা আর এটা চাই না এটা বন্ধ করে দেন তখন সে বলল যে এটা আমরা সবাই চেষ্টা করেছি তখন কর্তৃপক্ষ আমাদেরকে জানালো তোমাদের আইডির নামে আইডি দিয়ে আমাদের ওয়েবসাইটে কোনো সাবস্ক্রাইবের নাই কাজেই আমরা এটা অফ করতে পারবো না যার আইডি তার মেল থেকে আমাদের কাছে যদি ইনফর্ম করা হয় অফ করার জন্য তাহলে আমরা অফ করব এর আগে নয় এখন আমার বন্ধুর ওই পাসওয়ার্ড তো আমাদের জানা নাই তার আইডির পাসওয়ার্ডকে এটা তো আমাদের জানা নাই। কারণ সে পাসওয়ার্ড আমরা উদ্ধার করতে পারছি না যার কারণে বন্ধুর কাছে যতবার নোটিফিকেশন আসে আমাদের কাছে বলেন এই যে এতগুলো বন্ধু পন মুভিতে একটা বন্ধুর কারণে একটা বন্ধুর কারণে এজন্য একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একজন এডিক্টেড যথেষ্ট একজন আসক্ত রোগী যথেষ্ট खराब बन्दु मारे बद मान खराब सप विषक्त खराब बंधु विषक्त सपे चाहते खराब বিপরীতে ভালো বন্ধু হলে কি হয় দেখেন হাসান লেখেন যে হাজানো জাহান নামী হয়ে যাবে তারা জাহান নামে চলে যাবে আল্লাহ ওই জাহান নামী যে সমস্ত লোক তাদের কিছু বন্ধু থাকবে ভালো তাদের কিছু বন্ধু থাকবে কি ভালো নাই কি যেন বলতেছিলাম হাসান মুসি মহম লেখেন ওই যে খারাপ বন্ধু যেগুলো আছে ওই খারাপ বন্ধুগুলো যাহার নামে চলে যাবে তাদের কিছু ভালো বন্ধু ছিল এবং ভালো বন্ধু ছিল এই লক্ষ্যেই তারা বন্ধুত্ব করেছিল যে যাতে এদেরকে ভালো বানানো যায় যাই হোক এখন খারাপ বন্ধুগুলো হলো যাহার নামে আর ভালো বন্ধু হলো কোথায় জান্লাতে এবার চিন্তা করেন ওই ভালো বন্ধু জাননাতে গিয়ে বলবে ফের তাদেরকে জিজ্ঞেস করবে দুনিয়াতে আমার যে ওই বন্ধুটা ছিল সে কোথায় অথচ তার ওই বন্ধুটা থাকবে যার নামে কথাটা যদিও হাসান মসির কথা কিন্তু এটা মূলত হাদিস নব্লা বলেছেন যে তখন ওই বন্ধু বলবে এমনটা কি হবে সব আশা জান্নাতিদের তাড়াতাড়ি ওই জাহান্নাবী বন্ধুটাকে জান্নাত থেকে বের কর্ন থেকে যখন আরে সরি জাহান্নাম থেকে যখন ওই খারাপ বন্ধুটাকে বের করা হবে मध्य शहीद व्यक्ति पागे ना एरक पावाई हाफेज पावा কারণ এটাতে জাহান নামের মধ্যে ভাইরাল হয়ে যাবে বিনা কারণে জাহান নাম থেকে বের হয়ে যাচ্ছে তখন ভাইরাল কিন্তু জাহান নামে হয় তখন তখন তখন ফেরিস্তাদের পক্ষ থেকে তাদেরকে শোনানো হবে কি শোনানো হবে ফেরিস্তাদের পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে যে এই লোকের কোনো আসলে এরকম ভালো এরকম কোনো ভালো আমল নাই এই লোকের আসলে এরকম কোনো ভালো আমল নাই তবে তবে এই লোকের ব্যাপার হলো এই এই লোকের জান্নাতে একজন ভালো বন্ধু আছে আর কেন যেন ওই ভালো বন্ধুর মনে পড়ে গেছে যা আমার ওই বন্ধুটা কোথায় আছে। সেতে দুনিয়াতে অনেক খারাপ কাজ করছে না জানি কোথায় আছে এটা তার মনে পড়ে গেছে এজন্য আল্লাহ তালা তাকে তার আশাটা পূরণ করার জন্য এই জাহান্নামিটাকে জাহান্নাম থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন আমাদের কোন সুপারিশকারী নাই আজকে আমাদের কোনো ভালো বন্ধু নাই যার তার সঙ্গে আত্মীয়তা নয় যার তার সঙ্গে মোহাম্বতের সম্পর্ক নয় আপনি আপনার যে নেতার পিছনে দিচ্ছেন তার সাথে জেলে ঢুকিয়ে দিবে কিন্তু একজন ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব রাখেন একজন নেপর্ক রাখেন মহব্বত এর সম্পর্ক রাখেন আল্লাহর জাননা থেকে আপনার কথা স্মরণ করবে একজন ভালোবাসেন জাননাতে গিয়ে যাবেন সোজা কথা না এ দিল অনেক বড় বিষয় আপনি এক কোটি টাকা কাউকে দিয়ে দিতে পারেন আপনার বাড়ি গাড়ি সব দিয়ে দিতে পারেন কিন্তু এ দিল দিতে হবে একমাত্র আল্লাহর মহাব্বতের ভিত্তিতে কারণ আমার এক কোটি টাকা যদি লস হয় দুনিয়ার সাময়িক লস কিন্তু নিয়ে ছাড়বে আর ভালো লোককে যদি আপনি দেন আমল খুব করতে পারেন নাই কিন্তু আপনি একজন নেকর কে মহব্বত করেছেন নেলাফেরা করার চেষ্টা করেছেন আপনি লজ্জিত ছিলেন নিজের গুনা নিয়ে আপনার হাবিব বলেছেন আলমার ও মায়ান আহাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে তার হস ভালো হতে পারেনাই ভালো লোককে ভালোবেসেছি আপনি এই রুচিলে জান্নাতেন আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসি আপনাকে যে ভালোবাসি তাকে ভালোবাসি মানুষ গুণাতে হয় যুবক বলেন বৃদ্ধ বলেন গুণাতে হয় সঙ্গ এটা কয় নম্বর কারণ বলেন এক নম্বর কারণ তো ইমানই দুর্বলতা দুই নম্বর কারণ কি কারণ কিবার সেটা সম্পদ বলেন কিংবা যৌন আসক্তি বলেন যত ধরনের আসক্তি আছে অথবা নেশা আসক্তি বলেন অথবা গেমস আসক্তি বলেন যত ধরনের আসক্তি আছে তম সব ধরনের আশুক্তির অন্যতম আরেকটা কারণ হলো আমাকেও গাড়ি হাঁকাতে হবে বাড়ি করতে হবে এজন্য আপনার মনে আসক্তিটা এসেছে অন্য প্রতি আপনি তাকিয়েছেন বিধায় কুদৃষ্টি দিয়েছেন বিধায় আপনার পণ আসক্তি এসেছে আপনার মাঝে নেশা থেকে শুরু করে ইয়াবা বা ইত্যাদি থেকে শুরু করে যত প্রকার আসক্তি আছে যত প্রকার আছে সব আসক্তির পিছনে একটা বড় কারণ হলো চোখ বলেন বড় কারণ কি চোখের ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে এজন্য আল্লাহ বিশেষভাবে এটা বলেছেন চোখ দিয়ে তুমি কি তুমি যে খেয়ালাত করো আল্লাহ সেই খেয়াল ভালো করে জানেন এজন্য নবী সাল ইসলাম বলেছেন জিনাল আইনি আর জুরু চোখের বেবিচার হলো দৃষ্টি দেওয়া দেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে দৃষ্টি যদি আপনি অবনত রাখেন তাহলে আমি আপনাকে বলবো যে যতগুলো গুণ আপনার জিন্দিগিতে আছে। তাই সেটা সম্পদের সাথে সম্পৃক্ত হোক অথবা যৌনতার সাথে সম্পৃক্ত হোক মালের সাথে সম্পৃক্ত হোক অথবা যৌনতার সাথে সম্পৃক্ত প্যাটের সাথে সম্পৃক্ত হোক অথবা আরেকটা আছে না কোটার সাথে সম্পৃক্ত হোক তাহলে যেটার সাথে পেটের সাথে সম্পৃক্ত আর স্যাটের সাথে সম্পৃক্ত হোক যেটার সাথে সম্পৃক্ত হোক যতগুলো গুণে আছে আপনি চোখের হেফাজত করেছেন আমি আপনাকে বলবো আপনার জিন্দগি থেকে কমপক্ষে নব্বই হাজার গুণা চলে গেছে এই জন্য চোখের হেফাজতের চাইতে বড় কোন আমল বলেন আর নফল আমল দ্বিতীয়টা নাই তিনি বলেন যে এই যে উত্তম কারণ এই লক্ষ নফল নামাজ তোমাকে জান্নাতি নেবে নিতে পারবে কিনা এই নিশ্চয়তা নাই কিন্তু তোমার এই চোখের তোমাকে জান্নাতি নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়েছেন স্বয়ং নবীজ্লা ইসলাম যৌনতা এই দুইটা জিনিসের যে ব্যক্তি হেফাজত করবে জবান আর যৌবন যে হেফাজত করবে নী বলেন কে আছে আমার উম্মতের নবীজ পেশ করেছেন উম্মতের কাছে আমরা বলিনা আমরা আসছি বলিনা হেফাজত করবে যৌবনের হেফাজত করবে এটা আমার খুব মনে চায় যদি আমার কোন উম্মত যদি এমনটি করতে পারে তাহলে আমি নবী জিম্মাদারে নিচ্ছি লাহুল জান্নাত তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাবো সব ধরনের আসক্তির অন্যতম কারণ হল বলেন চোখের হেফাজত করা চোখের হেফাজত করবো চোখের হেফাজত করতে পারবো তত আসক্তি থেকে ইনশাল্লাহ বেঁচে থাকা সহজ হবে চার নম্বর আসক্তির এই রোগের আরেকটা বড় কারণ হল বেকারত্ব কাজ নাই পাবজি খেলে কি খেলে পাবজি খেলে কোন বন্ধু বান্ধবের সাথে বসে বসে ইয়াবা খায় গাঞ্জা খায় কাম কাজ নাই এজন্য স্কুলের সামনে বসে বসে চল এক যুবক এসে আমাকে শোনাচ্ছিল তার পিছনের কাহিনী যেগুলো কোনো কাম কাজ নাই বেকারত্ব তো এই বেকারত্ব হলো একটা বড় সমস্যা আরবিতে একটা প্রবাদ আছে কেবলমাত্র খারাপ চিন্তাই তার মাথায় আসবে তবে যত খারাপ চিন্তা তার মাথায় আসবে এর মূল কারণ হল তার জীবন যে ব্যস্ত না ব্যস্ত লোক করার সুযোগ পায় কম এই যে আল্লাহর অলিরা বলেন তো তাদেরকে তারা মনে চায় না যে পরী প্রতি গুণাটা করে একটু মজা নেই চায় গুনা মন করতে মনে চায় না জগতে এমন কেউ নাই আব্দুল কাদের জিলানি হলো তার গুণা করতে মনে চায় তবে আল্লাহরের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি আল্লাহর ওরিরা দিনের কাজে এমন ব্যস্ত থাকেন এমন ব্যস্ত থাকেন এমন ব্যস্ত থাকেন যে গুনার চিন্তা সহজে আসে না আসলেও ব্যস্ততার কারণে সুযোগ পায় না সুযোগ পাইলেও পরিবেশ পায় না পরিবেশ পাইলেও শরীরের এনার্জি থাকে না বলে কেমনে কারণ সারাদিন সে দিনের কাজ নিয়ে ব্যস্ত এখন পর নারীর প্রতি দৃষ্টিটা দিবে আচ্ছা এখান দিয়ে যদি আমি দৃষ্টিটা দেই ও মুক্ত আমাকে মনে করে যে সুফি মানুষ, সে যদি দেখে কি মনে করবে বহু সুফিসা সুযোগ পাচ্ছে না সুযোগ পাচ্ছে না। সুযোগ পাইলেও অনেক সময় পরিবেশ পায় না মনে করুন সে ঘুমাইতে গেছে সারা সারাদিন কাজকাম করে ঘুমাইতে গেছে এখন তার শীতানের কাছে আছে একদিন কোরআন মজিদ এত বড় সাহস আছে তাহলে কি পায় না পরিবেশ পায় না আচ্ছা ভক্তবৃন্দের সামনে কেন এই গুণাটা করি পরিবেশ পায় না এরপর পরিবেশ পাইলেও এনার্জি থাকে না কেন দিন কাম কাজ করে এত ক্লান্ত থাকে এখন আর এত এনার্জি নাই যে বউকে সময় দেওয়ার সময় পাই না এগুলো নিয়ে কোন সময় আবার কথার কথা এগুলো নিয়ে আবার কোন সময় পড়ে থাকবো এই ধরনের চিন্তা হয় তাদের আল্লাহর এজন্য তারাও তাদেরও গুনার চিন্তা আসে তাদেরও গুনার চিন্তা আসে তবে আল্লাহতালা তাদেরকে মাহফুজ করেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে সেভ করেন যত বেশি মোকাবেলা করবেন তত বেশি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ রকে হেফাজত করেন অন্যতা গুণা করতে মনে চায় না জগতের কেউ নাই যে ব্যক্তি বেকার তার অন্তরে কবিরা গুনা তবে বেকারত্ব এর চাইতে বড় সমস্যা কারণ বেকারত্ব এখন তো আপনি একটা কবিরাগুনা করছেন বেকারত্ব আপনার জীবনে শত শত কবিরাগুনার জন্ম দিবে চাঁদাবাজি সন্ত্রাসী আরও যা আছে যত প্রকার আসক্তি আছে সবগুলো এটাকে জন্ম দিবে গেছে দাওয়াত দিতে ভাই চলো না তোমার তো এখন কাম কাজ নাই শিখবেন যে সে এর আগে বহু মসজিদের ক্ষতি হয়ে বসে আছে কারণ তার কাজের সময় নাই যে যার কোনো কাম নাই তার কাছে কামের অভাব নাই যার কাছে কাজ নাই তার কাছে সংগঠনের সভাপতি কোনটা সেক্রেটারি কোনটা সভাপতি কোনটা সেক্রেটারি তো আমি বললাম যে ভাই তুমি কি করো আমার ছোট ভাই হয় একদিক থেকে তা আমি বললাম যে ভাই তুমি কি করো ভাইয়া চাকরি বাকরি পাই না চেষ্টা তো করি আমি তুমি যেগুলো করো চেষ্টাটা কোন সময় করি তুমি সময়টা পায় কোথাও এখন তোমার ইনকাম করার দুইটা রাস্তা আছে একটা হলো করবা করবো একটা হলো করবা আর কোনো রাস্তা নাই তুমি ভাইকে বুঝাইতে যাইবো না কারণ বেকারত্ব হলো সমস্ত রোগের মূল সমস্ত নেশার মূল মূল্য কারণ হলো কারণ হলো কি বলেন কোন এই জন্য থাকবো না কাজ নাই এটা মুমিন বলতে পারে না কাজ নাই কোনো মুমিন বলতে পারে না কারণ মুমিন তো কেমতির দিন সবচাইতে চাইতে করবে ওই সময়টার জন্য যে সময়টাতে তার আল্লাহর জিকির ছিল না তাহলে বলো তোমার কাজ নাই এটাকে তুমি কিভাবে বলো शय न शयान कारण नर अवसर थका अल्लाह संगे संगण तम है समय शुकुर आदाय करो एक अल्लाह सौगते जायो जदि तुम्हें व्यस्त हो जाता समय तुम पाइना तुम कि বলেন তো টাকা পয়সা ইনকাম করা এটা আসল কাম না আখারাত ইনকাম করা আসল কাম তাহলে টাকা পয়সা ইনকাম করার কাজে থাকলে সে বেকার না কি কি আশ্চর্য এটা বস্তুবাদী চিন্তা বস্তুবাদ আমাদের মনে চিন্তা ঢুকিয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দিগির চিন্তা করেছে তার প্রস্তুতি গ্রহণ করেছে টাকা পয়সা ইনকাম করতে পারি না এই বেকারটা ফাও কথা ফালতু কথা আমরা না থাকি বলেন মুমিন বেকার থাকতে পারে বলেন আবদুল্লিন আব্বাস যদি কাছে এক যুবক এসে বলল যে হুজুর হজরত শেখ কি হয়েছে সমস্যা কি কম করতে পারি না কেন কেন সময় অলস কাটে কেটে যায় আমল করতে পারি লাল করে ফেলেছেন তিনি বলেন আমরা কেউ অলস ছিলাম না আমি এ কথা কোনোভাবেই মেনে নিতে পারি না একজন লোক বলবে যে আমি অলস এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না আমরা পার্বতী ইনশাল তাহলে চার নম্বর কারণ কি বলেন বেকারত্ব পাঁচ নম্বর কারণ পাঁচ নম্বর কারণ হলো যে গুণাটাতে সে অভ্যস্ত এই গুণাটাকে সে বড় করে দেখছে না এখান থেকে তার বের হতে হবে চিন্তাটা সে নিচ্ছে না এটাকে সে বড় করে দেখছে না বরং সে কিছু মোয়া খেয়ে বসে আছে মোয়া বুঝেন তো মানে যেটা বাস্তবে না খেয়াল পোলাও খেয়ালি পোলাও ওই ছোটবেলায় পোলাও রান্না করে না এরপরে পোলাও রান্না হয়ে গেলে সব খেয়ে ফেলে কি দিয়ে সেটা দিয়ে পোলাও না তো এই জন্য পোলাও খায় তবে আসল পোলাও খেতে পারে না খেয়ালি খায় তো সে চিন্তা করে আচ্ছা এখন যেমন তেমন চলুক না সমস্যা কি শেষ বয়সে একটা চিল্লা একটা হজ করে দিব টুপি এখন যেমন তেমন চলি সমস্যাটা কি এখন চলতে থাকুক না অসুবিধা কি খাও দাও ফুর্তি করো জীবনটাই কদিনের এখন যদি সুপিসাপ হয়ে যায় এখন যদি দিনদার হয়ে যায় তাহলে তো সব শেষ এরপরে কুবাদি সাহেবের কাছে ঠিক হয়ে যাবো শেষ অনেক যুবকে এই মসজিদে আসতে চায় নাকি জন্য জানেন এক যুবক শোনাচ্ছিল মসজিদে গেলে ভালো হইতে মনে চায় এতো তাড়াতাড়ি ভালো হয়ে কি আরেক যুবক এসে মানে কি তা একটা আসক্তি তার মধ্যে থাকে ওই গুনা থেকে যে গুনাতে সে আসক্ত সেখান থেকে সে বের হইতে পারে না হাদিস শুনেন নবীলআসালাম বলেন যে তেমুতুন কেমন তোমার জীবন যেমন হবে তোমার মরণ তেমন হবে আসতু কেমন তেমতুন যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে আমি জিন্দিগি গুনার উপর থাকব। হঠাৎ করে বুড়া বয়সে মানে কি শেখ সাদির রহমতুল্লা বলেন বুড়া বয়সে নেকড়ে বাগো আল্লাহরুলি হয় মানে কি এর মানে হলো বুড়া বয়সে তো সে স্বীকার করতে পারে না এজন্য সে সে সুপিসাপ হয়ে যায় বলে যে আমি এখন এগুলো বাদ দিছি এখন আমি আর উপর আক্রমণ করি না ভালো হয়ে গেছি তো বুড়া বয়সে তো আর গুণা করতে পারা না এজন্য জন্য আমি ভালো হয়ে গেছি এই জন্য আর এগুলা করিনা তো বুড়া বয়সে ভালো হওয়া আসল ভালো হওয়া নয় সাথে সম্পৃক্ত যে সাতটা আমলে এসেছে অধিকাংশই যৌবনের সাথে সম্পর্ক আরেকটা দেখেন এক মেয়ে মেয়ে একটা পুরুষ তাকে ডেকেছে কোনো কোন আকর্ষণীয় কোনো মেয়ে সেটা ছবিতে হইতে পারে ভিডিওতে হতে পারে কথিত সেলিব্রিটি হইতে পারে নাচ হতে পারে গান হইতে পারে মুভি হতে পারে বাস্তবে হইতে পারে এইগুলাই সবগুলো হলে ইনভাইট করা একটা মেয়ে তোমাকে ইনভাইট করেছে নানাভাবে অঙ্গভঙ্গি দিয়ে গান দিয়ে বাদ্য দিয়ে অথবা অভিনয় দিয়ে অথবা বাস্তব জীবনে আর তুমি ওই সময় আমি বলেছ এন্ আফুল্ল আমি দেখবো না দেখতে তো মনে চায় দেখবো না কারণ আমি আল্লাহকে ভয় করি আমার তো মনে চাই রাতে দুইটা উঠে আমি একটা খারাপ কাজ করি কিন্তু করব না আমি আল্লাহকে ভয় করি আমার তো মনে চায় একটা পর নারীর ফটো দেখতে ভিডিও দেখতে তার প্রতি দৃষ্টি আমি করব না কারণ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন তাকে কেমন দিন আরো সে নিজে ছায়া দেওয়া হবে যৌবনের সাথে সম্পৃক্ত অধিকাংশ কিসের সাথে সম্পৃক্ত অভিজ্ঞতা আমাদের বৌদের জীবনের অভিজ্ঞতা আল্লাহর বলি মাসাইকদের জীবনের অভিজ্ঞতা আমাদের মতো আপনার মতো আমাদের সকলের জীবনের অভিজ্ঞতা গুণাগার বলেন নেককার বলেন সকলের জীবনের অভিজ্ঞতা একজন যুবক তা করার পরে যে পরিমাণ চোখের পানি দিতে পারে যে পরিমাণ পারে যে পারে যে পরিমাণে যে পরিমাণ আল্লাহর প্রেম নবীজির ভালোবাসা তার আসে দিনের জন্য ডান করবার দেওয়ার জন্য যে পরিমাণ প্রস্তুত থাকে একজন বছরের বুয়া এই এর বেশি করে এর চাইতে বেশি তাহলে যৌবনের তবাল্লা বেশি কবুল করেন বলেন তো কিসের তবাল্লা বেশি কবুল করেন যৌবনের তবুল আরে বুড়া মিয়া যদি তবা করে কেবল তার লাভ তবা করে জান্নাতে চলে গেছে ইমানের হেফাজত করে যাবে বুড়া মিয়া তো বা করলো মেয়ে আগে থেকে বিপর্যায় চলে মেয়ে আগে থেকে বিপর্দায় চলে এখন মেয়ে বুড়া মিয়া করছে মেয়েকে তো আরতে পারে ছেলেকে তো পারে নাই ভবিষ্য তার জেনারেশনকে তো আনতে পারে যুবক তো করেছে ছেলেকে দিয়ে দিয়েছে দিনের পথে যুবক তো করেছে ছেলেকে আলেম বানিয়ে দিয়েছে যুবক তো করেছে ছেলেকে হাফেজ বানিয়ে দিয়েছে যুবক তো বা করেছে ছেলের জন্য দোয়া করেছে আপনি মুজাহিদ বানান যুবক তো করেছে ছেলের জন্য দোয়া করেছে ওগাল ল আপনি আমার ছেলেকে আলেম বানান আলেম হতে পারে না আলেমের আব্বা বানিয়ে দেন যুবক তো করেছে দোয়া করেছে ওগাল ল ছেলেকে আপনি শহীদ বানান শহীদের আব্বা বানিয়ে দেন এটা হলো যুবকের তোবা আর বৃদ্ধের তোবা আমি আমি তবা করে নিব এজন্য সে ওই গুণাটা যে গুণাটা সে আসক্ত সেটা ছাড়তে পারে না রসুল ইসলাম দৃষ্টান্ত দেন কেমন যেন সে একটা পাহাড়ের নিচে আছে এই পাহাড়টা তার উপর পড়ে যায় কিনা এই গুণাটা তার উপর পড়ে যায় কিনা শয়তান তার উপর পড়ে যায় কিনা মুমিন ব্যক্তি সবসময় গুনাকে এই নজরে দেখে তার নাকের ডগায় বসলো এরপর সেভাবে তাড়িয়ে দিল এরপর মাসিটা উড়ে গেল। ঠিক তেমনি ভাবে মুনাফিক ব্যক্তি অন্তরে ইমানের একটু বাতাস্ত লাগছে যদিও মুনাফিক হয়ে আছে যদিও সে ফাঁসি কই আছে মানে একটু বাতাস তো লাগছে কার স্বভাব মুনাফিকের স্বভাব এই জন্য একজন মানুষ কোনো আসক্তিতে আসক্ত হওয়ার মূল কারণ হলো যে একটা কারণ হলো বলেন কি যেটাতে আসক্ত যেটাতে সে আসক্ত সেটাকে সে বড় করে দেখছে না সেটাকে সে হালকা মনে করছে এবং মনে করছে যে সেখান থেকে বের হয়ে যাবে একটা সময় সে তবা টবা করে সে ঠিক হয়ে যাবে এখন সেটাকে গুরুত্ব দিচ্ছে না আসক্ত হওয়ার আরেকটা কারণ হলো রাস্তার হকা দেয় না করা বলতে পারেন এটা তো কেমন কথা হ্যাঁ এটাই কথা রাস্তার হক পূরণ না করলে একজন মানুষ ধীরে ধীরে একটা গুনাতে হয়ে যায়। আমরা গুণাতে হল রাস্তায় যখন চলি আমরা দেখি কোথাও যদি হয় দেখি কি হয়েছে হু হু করে উঠলে দেখি কি হয়েছে কোথাও একটু কিছু ঘটলে দেখি কি হয়েছে এবার জবল হয়ে যায় সবাই এই যে এই ছোট্ট খাট্ট এই বিষয়গুলো একজন মানুষকে যে কোনো কিছুতে আসক্ত করে দিতে পারে বলেন ইয়া কুমল রাস্তায় আড্ডা দাওয়া থেকে বেঁচে থাকো কে বলেছেন নবজি সাল ইসলাম রাস্তায় আড্ডা দেওয়া থেকে বেঁচে থাকো বলেন ইয়ারসুল্লাহালাম এটা কি বলেন আমাদেরকে তো রাস্তায় মাঝে মাঝে বসতে হয় আড্ডা না দে কোনো না কোনো কারণে আমাদেরকে তো যেতে হয় বসতে হয় ঠিক আছে যদি এমনটি হয় যদি এমন কোন দরকারে তুমি রাস্তায় আসো এমন কোন প্রয়োজনে যদি তুমি রাস্তায় আসো তাহলে তুমি রাস্তার হক করবা আসক্ত হইতে পারে কারণ দৃষ্টি হেফাজত না করলে সে আসক্ত হইতে পারে একটা মেয়ের প্রতি আকর্ষণে আমাকে একটা সময় নেশা করবিয়ে দিতে পারে বানিয়ে দিতে পারে একটা সময় গাঞ্জাখর বানিয়ে দিতে পারে বলেন দৃষ্টি অবনত রাখা আর রাস্তার হক আদায় করবে কিভাবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবা যেখানে সেখানে পার্কিং নয় যেখানে সেখানে আমার সাইকেল হুন্ডা গাড়ি রাখা নয় যেখানে সেখানে আমার ময়লা ফেলা নয় যেখানে সেখানে আমি দাঁড়িয়ে থাকা নয় এগুলো হলো রাস্তার হক মানুষ চলাচল করতে গিয়ে কষ্ট হয় এমন জিনিস আমি রাস্তায় রাখবো না ফেলবো না এবং এমন জিনিস রাস্তায় আমি রাখবো না ফেলবো না রাস্তার হক কয়টা গেল। দুইটা বলে না কয়টা গেলো দুইটা এখন দেখেন এরকম জিনিস যদি আমি রাখি তাহলে হইতে পারে কি অন্য কেউ দুর্ঘটনায় পড়তে পারে অথবা আমি দুর্ঘটনায় পড়তে পারি এটা কি রাস্তার হক কয়টা গেল বলেন দুইটা তিন নম্বর রাস্তার হক হলো বরাদ্দ সালাম সালামের জবাব দেওয়া কারণ আপনি যদি এই হকটা পূরণ করেন যে সালামের জবাব দেওয়া তাহলে আপনার মধ্যে বিনয় চলে আসবে আপনার মধ্যে নিজের দোষ দেখার মানসিকতা তৈরি হবে আর যে ব্যক্তি নিজের দোষ দেখার মানসিকতা নিজের মধ্যে আনতে পারে ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল হওয়া শুরু হয় যে আল্লাহর গজব নিজের দোষ না দেখা আর আল্লা রহমত চেনার আলামত হলো নিজের দোষ দেখা যে ব্যক্তি নিজের দোষ দেখার ব্যাপারে চক্ষুসমান হয়ে যায় অন্য দোষ দেখার ব্যাপারে অন্ধ হয়ে যায় হাসান বসরি রহমতুল্লাহ বলেন আলামত হলো সে আল্লাহর রহমতের ছায় থাকে এটা তো এখন নাই করলো সমস্যা কোনখান আবার রাষ্ট্রদ্রোহী মামলায় পড়ে যায় জঙ্গিবাদী মামলা কত কিছু হয়ে যায় এজন্য আমরা এখন বয়ও বেচারা ওই তারা যতটুকু আমাদেরকে বেচারা মনে করে দিনে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধরা রাস্তার হক রাস্তার হক পূরণ না করার কারণ একজন মানুষ কি হয়ে যেতে পারে বলেন একজন মানুষ আসক্ত হয়ে যেতে পারে আজকে আমরা আসক্তি চিনলাম আসক্তির কারণ জানলাম আগামী কালকে আসক্তির চিকিৎসা বলবো আমরা চিকিৎসা নিতে রাজি আসে না আল্লাহ আমাদেরকে আসক্তি থেকে বেঁচে থাকা তফিক দান করুন জাতীয় আসক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আজকে মসজিদে একটু হয়তো বড়ো মজলিস হবে সবখানে হয় এজন্য হবে অন্যথায় আমাদের কাছে প্রতিটি বেজর রাতের গুরুত্ব সমান কিন্তু সবখানে একটু হয় আর কোরআনতালওয়াত কোরআন খতম হবে আসছে আজকে কোরআন খতম হবে না আজকে কোরআন খতম হবে এজন্য সকলেই আমরা প্রস্তুতি নিয়ে থাকবো সময় নষ্ট করবো না আমরা রমজান একবারে শেষ পান্তে আসি আর বুকের মাত্র তিনটা পাতা আমাদের কাছে আছে। সাতাইশ পাতা আমরা জমা দিয়ে দিয়েছি জানা নাই কি দিয়ে জমা দিয়েছে। আল্লাহর দফতরে কি গুণা লেখে জমা দিয়েছি নাল্লার দফতরের নয় আমলিয়ে জমা দিতে পেরেছি জানা নাই এজন্য এই কয়েকটা দিন আমরা সময় করব না চার ঘন্টা পাঁচ ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা এর বেশি ঘুমাবো না ঠিক আছে না ইনশাআল্লা চেষ্টা করব যুবক মানুষ চার ঘন্টা ঘুমাইলেই তো হয় বৃদ্ধ যারা তারা নয় হয় পাঁচ ঘন্টা ঘুমাইল আমরা যারা যুবক আছি চার পাঁচ চার ঘন্টা সাড়ে ঘন্টা ঘুমাবো আর অন্য সময় এটা বলে আমি লজ্জা দিব না আপনাদেরকে কারণ আমার সুধারণা এবং আমি চাই যে আপনারা এই সুধারণা আমার নষ্ট করবেন না আমার আপনাদের প্রতি সুধারণা আপনারা পড়েছেন এই সুদারণা যেন ঠিক থাকে এই জন্য যে অন্তত যে কয়টা দিন আছে কয়টা দিন পরব রাজিয়া সি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন